আনাস ইবন মালিক হদিয়াল আনহু হতে বর্ণিত তিনি বলেন একবার আল্লাহর রসুল সালু আলাইসাল্লাম ঘোড়া হতে পড়ে যান কোন কোনো সময় সুফিয়ান রহমাতুল আলাইহি হাদিস বর্ণনা করার সময় আন ফরসিন শব্দের স্থলে মেইং ফরসিন শব্দ বলতেন ফলে তার ডান পাঁজর আহত হয়ে পড়ে আমরা তার শুশ্রুষা করার জন্য সেখানে গেলাম এ সময় সালাতের ওয়াক্ত হল তিনি আমাদের নিয়ে বসে সালাত আদায় করলেন আমরাও বসেই আদায় করলাম সুফিয়ান রহমাতুল আল্লাহ আরেকবার বলেছেন আমরা বসে সালাত আদায় করলাম সালাতের পর নবী সাল্লু আলিয়াল্লাম বললেন ইমাম নির্ধারণ করা হয় তাঁকে ইক্তিদা করার জন্য তিনি যখন তাকবীর বলেন তখন তোমরাও তাকবীর বলবে তিনি যখন রুকু করেন তখন তোমরাও রুকু করবে তিনি যখন রুকু হতে উঠেন তখন তোমরাও উঠবে তিনি যখন সামি আল্লাহলিমান হামিদাহ বলেন তখন তোমরা রব্বানা লাকাল হামদ বলবে তিনি যখন সেজদা করেন তখন তোমরাও সেজদা করবে সুফিয়ান রহমাতুল আলাইহি বলেন মামারও কি এরূপ বর্ণনা করেছেন আলী রহমাতুল আলাইহি বলেন আমি বললাম হ্যাঁ সুফিয়ান রহমাতুল আলাহী বলেন তিনি ঠিকই স্মরণ রেখেছেন এরূপি জুহুরি রহমতুল আলহী ওয়ালাকাল হামদ বর্ণনা করেছেন সুফিয়ান রহমাতুল আলহী বলেন জুহুরির কাছ থেকে ডান পাঁজর জখম হওয়ার কথা মুখস্থ করেছিলাম কিন্তু যখন তার কাজ হতে বেরিয়ে আসলাম তখন ইবনুজুরয়েজ রহমাতুল আলাহি বললেন আমিও তার নিকট ছিলাম তিনি বলেছেন নবী সাল্ল্লা সাল্লাম এর ডান পায়ের নল জখম হয়েছিল